মাহে রমজান অফুরন্ত রহমত বরকত মগফিরাক ও নাজাতের বার্তা নিয়ে আবারও আমাদের মাঝে উপস্থিত মহিমান্বিত এ মাসে রয়েছে আত্মশুদ্ধির সাথে সাথে বেশি বেশি আল্লাহর আনুগত্য করে তার নৈকট্য ও পরকালীন নাজাত লাভের বিশেষ সুযোগ তাই তো মুসলিমরা এ মাসে সর্বাত্মক চেষ্টা করে আল্লাহর পথে যথাসম্ভব নিজেকে এগিয়ে নিতে এজন্য এই মাসটি ইসলামের ইতিহাসের গুরুত্বপূর্ণ বিজয়াভিযান সহ বহু ঘটনাগুলির সাক্ষী হয়ে আছে প্রতিটি মুসলিমের সে ঘটনাগুলো জানা চিন্তা করা এবং তা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত দর্শক আজকের ভিডিওতে রমজান মাসে ঘটা এমন শীর্ষ দশটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাকে তুলে ধরার চেষ্টা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক নিত্য নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিতে এবং বেল আইকনে প্রেস করে পেতে থাকুন সকল আপডেট এক নম্বর বদরের যুদ্ধ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 এরই মধ্যে একদিন রাসুল সাল্লাম আলী পান যে আবুসুফিয়ানের নেতৃত্বে বিরাট এক ব্যবসায়ী কাফে মদিনার নিকটবর্তী হাওড়া নামক স্থান দিয়ে অতিক্রম করবে যাতে রয়েছে এক হাজার উঠ বোঝায় কমপক্ষে পঞ্চাশ হাজার স্বর্ণ ধন সম্পদ এই বিপুল সম্পদ কোরআশদের হস্তগত হলে মুসলিমদের উপর অত্যাশন্ন বিপদ বিবেচনায় এবং মক্কায় মুসলিমদের উপর পরিচালিত নির্যাতন ও লুণ্ঠনের প্রতিশোধ সরু রাসুল সাল্লাম আলীহসাল্লাম এ ব্যবসায়ী কাফেলায় আক্রমণের সিদ্ধান্ত নেন আবু সুফিয়ান এ সংবাদ পেয়েই মক্কায়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 বুথ থেকে ইসলামের নাম নিশানা মুছে যেত রসম সাল আলহ্লাম মহান আল্লাহ করেছিলেন্লাহ যদি এই ক্ষুদ্র দলটি ধ্বংস হয়ে যায় তাহলে আজকের দিনের পরে তোমার এবাদত করার মতো এই জমিনে কেউ থাকবে না এছাড়াও বদরের এই দিনকে আল্লাহ চিরস্মরণীয় করে পবিত্র কোরআন সাদ করেন অষ্টম হিজড়ির বিষয় রমজান রসুলসাল্লি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলমানরা প্রায় বিনা রক্তপাতে মক্কা বিজয় করে ঐতিহাসিকদের মতে মক্কা বিজয় ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজয় হলেও কোরআনে হুদাই বিয়ার সন্ধিকেই প্রকাশ্য বিজয় বলে উল্লেখ করা হয়েছে মূলত হুদাই বিয়ার সন্ধির মাধ্যমে যে বিজয়ের সূত্রপাত হয়েছিল তার চূড়ান্ত রূপই ছিল মক্কা বিজয় এ বিজয়ের ফলে মুসলমানদের পক্ষে আরবের অন্যান্য এলাকা বিজয় করা সহজসাধ্য হয়ে পড়ে মক্কার কুরাইশদের দ্বারা হুদাইবিহার চুক্তিভঙ্গই এ অভিযানের মূল কারণ ছিল إن أن في عقد محمد وعهده دخل فيه ومن أحب أن يدخل في عقد قريش وعهدهم دخل فيه ألا فاشهدوا أني وقوا بخزاعة في عقد محمد وعهده وأما نحن بني بكر ففي عقد قريش وعهدها ঘটনার বিবরণ এই যে কুয়াইশদের মিত্র বনি বকরের একাংশ বনি দাইল ও মুসলিমদের মিত্র বনি খোজাআর মাঝে বহু আগে থেকেই বিরোধ চলে আসছিল উদাইবিআর সন্ধির পর তাদের এই বিরোধ তীব্র হয়ে ওঠে এবং এক পর্যায়ে তারা যুদ্ধে জড়িয়ে পড়ে এদিকে হুদাইবিহার সন্ধির ফলে ক্ষতিগ্রস্ত হওয়ায় কুরাইশরা এ সন্ধির পর্বা না করে মুসলিমদের মিত্র বনি খোজা বিরুদ্ধে তাদের মিত্র বনি দায়লকে সরাসরি এই যুদ্ধে সহযোগিতা করে এ কারণে স্পষ্টরূপে কুরাইশদের দ্বারা হুদাইবিহার চুক্তি লঙ্ঘিত হয় ফলে রসমসাল্লাহ আলিয়া সাল্লাম ক্ষুব্ধ হয়ে মক্কা আক্রমণের সিদ্ধান্ত নেন এবং প্রায় রক্তপাতহীনভাবে তা জয় করে নিন এ সময় কুরাইশের কাফেরদের প্রতি তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন ভেঙে ফেলেন কাবাঘরের সমস্ত মূর্তি ও দেবদেবীগুলোকে তিনি এ সময় কোরআনের এই আয়াত পাঠ করতে থাকেন তিন নম্বর স্পেনে মুসলিম শাসনের সূচনা উমাবি খেলাফত আমলে একানব্বই হিজড়ির প্রথম রমজান আফ্রিকার গভর্নর মুসা বিন নোসাইরের নির্দেশে প্রথমবারের মতো একটি ক্ষুদ্র মুসলিম সেনাদল তারিফ বিন মালিকের নেতৃত্বে সেউটা থেকে জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে স্পেন উপকূলে পৌঁছে সে থেকেই তার নামানুসারে ওই অঞ্চলটি তারিফ উপদ্বীপ হিসেবে পরিচিত এ সেনা দলটি সফলভাবে কিছু অভিযান পরিচালনা করে দ্রুত ফিরে আসে স্পেনের অবস্থা পর্যবেক্ষণ করাই মূলত এই অভিযানের প্রধান উদ্দেশ্য ছিল এরপরে মুসা নুসায় তারেকিনের নেতৃত্বে স্পেনে একটি বাহিনী প্রেরণ করেন গতপর বিরানব্বই হিজরির আঠাশ রমজান জিব্রাল্টার উপদ্বীপে তারিক বিন জিয়াদের মাত্র বারো হাজার মুজাহিদ বাহিনী স্পেনের খ্রিস্টান সম্রাট রডারিকের এক লক্ষ সৈন্যবাহিনীর বিরুদ্ধে এক অসম যুদ্ধে অবতীর্ণ হয় আল্লাহ আকবর ধ্বনিতে ইসলামী গুলো বিদ্যুৎ প্রভায় চমকে উঠতেই খ্রিস্টান বাহিনীর রক্তাপ্লুত শবদেহগুলো মাটিতে লুটিয়ে পড়তে থাকে অবশেষে পরাজিত হয়ে পলায়ন করলো রডরে রোমে বিজিত হল পুরো স্পেন तारिक बी जिया नामानुसारे ओ जी जबल तारेक तथा जिब्राल्टर नामेचित कन्तु आब्बासियों हाथे उमावी खिलाफतर पतने परपर स्पेने विवाद और विशृंखलाज करते थे অবশেষে আব্বাসীয়দের হত্যাযোগ্য থেকে বেঁচে যাওয়া উমাবি রাজবংশের যুবরাজ আব্দুর রহমান বিন মাহাবিয়া আল উমাবি একশো আটত্রিশ স্পেনে ইসলামী রাষ্ট্র কায়েম করেন তিনি সমস্ত বিদ্রোহ দমন করে পুরো স্পেনকে সংঘবদ্ধ করে একটি শক্তিশালী রাষ্ট্র গড়ে তুলতে সক্ষম হন ইতিহাসে তিনি আব্দুর রহমান আদ দাখেল নামে পরিচিত স্পেনে ইসলামী সভ্যতা সংস্কৃতির উৎকর্ষতা ও জ্ঞানবিজ্ঞানের সীমাহীন উন্নতির যে ইতিহাস আমরা শুনে থাকি তার সূচনা এই মহান নেতার হাত ধরেই হয়েছিল চার নম্বর তুরের যুদ্ধ গোটা স্পেন তখন মুসলিমদের পদানত ইসলামের বিজয়াভিযান দুর্বার গতিতে এগিয়ে চলেছে ইউরোপের অভ্যন্তরে এক পর্যায়ে একশো পনেরো দ্বিতীয় রমজান ইউরোপের প্রাণ কেন্দ্রে দক্ষিণ ফ্রান্সের তুর ও পোয়াতিয়া শহরের কাছে স্পেনের তৎকালীন আমির আব্দুর রহমান গাফিকের নেতৃত্বে মুসলিম বাহিনী ও চার্লস মার্টিলের নেতৃত্বে ফ্রান্সের সম্মিলিত বিশাল খ্রিস্টান বাহিনীর মধ্যে রক্তক্ষয়ী এই যুদ্ধটি সংঘটিত হয় প্রাথমিক পর্যায়ে অসীম বীরত্বের পরাকাষ্ঠা প্রদর্শন করে মুসলিম বাহিনী খ্রিস্টান বাহিনীকে পর্যদস্ত করতে সক্ষম হলেও অপরের একটি খ্রীষ্টান বাহিনী পেছন দিক থেকে অতর্কিত আক্রমণ করে মুসলিমদের ছত্রভঙ্গ করে দেয় ফলে অসংখ্য মুসলিম সেনা শহীদ হয়ে যায় এর প্রতিকূল পরিস্থিতিতে আমির আব্দুর রহমান গাফিকি শাহাদের তীব্র বাসনায় তরবারি হস্তে শত্রু বুজে ঢুকে পড়েন এবং শত শত শত্রু নিধন করে অজস্র আঘার দেহে নিয়ে শাহাদাতের অমীয় সুধা পান করেন ফলে নেতৃত্ব শূন্য মুসলিম বাহিনী ব্যর্থ মনোরোধ হয়ে স্পেন ফিরে আসে এরপর মুসলিম বাহিনী বহুবার ফ্রান্স আক্রমণ করলেও এ যুদ্ধে পরাজয়ের পর কার্যত ইউরোপে মুসলিমদের জয়র থমকে দাঁড়ায় ইতিহাসবিদদের মতে খ্রিস্টানদের এই সম্মিলিত বাহিনী সেদিন পরাজিত হলে ইউরোপে খ্রিস্টানদের মাজা ভেঙে যেত ফলে পুরো ইউরোপ সহজেই মুসলিমদের পদানত হতে পারত ইসলামের ইতিহাসে এ যুদ্ধ মারাকাতু বালাউতের সোহাদা তথা শহীদদের প্রাসাদের যুদ্ধ নামে পরিচিত সম্পূর্ণ অচেনা ও প্রতিকূল পরিবেশে বিশাল খ্রিস্টান বাহিনীর বিরুদ্ধে মুসলিমরা সেদিন জীবন বাঁচি রেখে অকাতরে লড়াই করে শহীদ হয়েছিল বলেই তাদের সম্মানে এ নামে যুদ্ধটির নামকরণ করা হয়েছে পাঁচ নম্বর আমুরিয়ার যুদ্ধ আব্বাসি খেলাফতের বিরুদ্ধে বিদ্রোহকারী বাব খোরামের প্রয়োজনায় রোমান সম্রাট নৌফিল বিন মিকায়েল এক লক্ষ সেনা নিয়ে মুসলিম ভূখণ্ডে আক্রমণ করতে বেরিয়ে পড়ে সর্বপ্রথম সে জিবাত্রা ও মালাতিয়া নামক দুটি সীমান্ত এলাকায় ব্যাপক ধ্বংসলীলা চালায় এ সময় রোমান সৈন্যরা শত শত মুসলিমকে হত্যা করে এবং নারী ও শিশুদের বন্দি করে নিয়ে যায় তৎকালীন আব্বাসী খলিফা মতাসিম বিল্লার কাছে এ সংবাদ পৌঁছার সাথে সাথে এক মুসলিমা নারীর ইতিহাস খ্যাত সেই আর্তচিৎকারের সংবাদটিও পৌঁছে যেখানে বলা হয় রোমান শূন্যরা ওই নারীকে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার সময় সে ওয়া ময়াতাসিমা তথা ও মতাসিম বলে চিৎকার করে কাঁদছিল এ সংবাদ শুনে লব্বেই কিয়া অখতা তথা আমি হাজির হেবোন আমার বলে ক্রুদ্ধ খলিফা ময়াতাসিম তৎক্ষণাৎ সিংহাসন থেকে উঠে অশ্বে আরোহণ করলেন রণদামামা বাজিয়ে তৎক্ষণাৎ বিশাল শৈন্য বাহিনী নিয়ে যাত্রা শুরু করেন খিফা ময়তাসেম পৌঁছার পূর্বে রোমানরা পালিয়ে যায় ফলে তিনি সেখানে পৌঁছে সেখানকার অধিবাসীদের সান্ত্বনা দেন এবং জানতে চান রোমানদের সবচেয়ে দুর্ভেদ্য ও গুরুত্বপূর্ণ নগরী কোনটি জবাবে আমুরিয়া শহরের কথা জানতে পেরে প্রতিশোধস্বরূপ দুশো তেইশ রমজান মাসে তিনি সেখানে আক্রমণ চালান ثم نادوا حسمت إنها قد رسمت فأتاهم ردنا صعقت بل صحقت إنما نحن جنود نحرق العار بنار زيفكم زال بفعلي برياح الانتصار إنما نحن جنود نحرق العار بنار زيفكم زال بفعلي برياح الانتصار এ সময় রাগে ক্ষোভে তিনি পুরো নগরীটিকেই ধূলিস্বাত করে ফেলেন রোম সম্রাট নৌফিল পলায়ন করে কনস্ট্যান্টিনোপোলে চলে যায় সুবাহ এক অসহায় মুসলিম নারীর ক্রন্দন শুনে সমৃদ্ধশালী রোমান নগরীটিকেই ধুলিশ্বাত করে ফেলা খলিফা ময়তাসিম বিল্লা কোথায় আর কোথায় আজকের নপুংসুক কাপুরুষ শাসকেরা প্রতিনিয়ত সিরিয়া ফেলিস্তিন আরাকান কাশ্মীরের নিপীড়িত মানবত্তার ক্রন্দন যাদের হৃদয়ে এতটুকু মারা দেয়